পরে আজকে ধারাবাহিক আলোচনা আলাম সুরা নামক কিতাব থেকে আজকে আঠাইশে জিলক চৌদ্দ শেখরি মোতাবেক উনিশে জুলাই দুই হাজার বিশ রবিবার আমরা শুরু করছি যে দাস তা হচ্ছে প্রশ্ন নম্বর পনেরো শেখ এই প্রশ্ন থেকে শুরু করছি যে প্রশ্ন হচ্ছে ইসলামের যে পাঁচটি রকুন আছে এই রকুন গুলির দলিল সম্পর্কে জিজ্ঞেস করছেন দলিল আল তারিফিব আরকানিল খামসা ইন দা जनच तस्तारित पांच टी इम रकुन स्तम्भ रही माध्यम दिए थकी दलिल बाकी दलिले दूटो हदीस संक्षिपे लेखक अल जवाब उत्तर हे যে এর প্রথম দলি রসুরাহ সালি সাল্লামের হাদিস বা রসুলামের বাণী রসুল সালি সাল্লামকে দিন সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন কয়েকটি প্রশ্ন তার প্রথম প্রশ্ন ছিল মাল ইসলাম ইয়সুল্লাহ ইসলাম কি তখন রসুর উত্তরে বলেছিলেন আল্লা আল্লাহ ইসলাম হচ্ছে এই বিষয়গুলির নাম প্রথম সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই লা এলাহ ইহ মানে আল্লা ছাড়া কোন সত্য হচ্ছে দুটো কালেমার যে সাক্ষ্য প্রদান তার প্রথমটি আর একটি এর অংশ হচ্ছে ওয়ান্না মোহাম্মদ রসুল উল্লাহার এই কথার সাক্ষ্য প্রদান করবে যে মোহাম্মদ সাল্লিস আল্লাহর রসুল বা আল্লাহর বান্না এবং তার রসুল এই দুটো বাক্য নিয়ে হচ্ছে প্রথম ইসলামের স্তম্ভ দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা হচ্ছে ইসলামের প্রথম খুটি দ্বিতীয় স্তম্ভ হচ্ছে অত কিম সলাত কায়েম করবে সলাাত বলতে এখানে আসলাত মফরুদ আরোজ সলাত আর তা হচ্ছে পাঁচ অক্ত চারও নয় ছয়ও নেই নিজের খেয়াল খুশি নয় যেমন করবে সলাৎ কায়ে করার বিভিন্ন দিক রয়েছে যে আবশ্যক দিকগুলি রয়েছে সেগুলি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সলাৎ পাঁচ শক্ত আদায় করা सल्लाधारित कर समय रखा सतुर रखा आदाय सलाजेबात रही फरज और बहुसन्नत रही सब गुल पालन সালাদ শুরু থেকে শেষ পর্যন্ত রসুলের তরিকা অনুযায়ী সম্পাদন করা সাল্লুক জন্য এইভাবে সলাৎ কায়ে হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে সলাৎ কায়েম করে অতীতি জাকাত তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত দেবে যারা সচ্ছল ব্যক্তি যাদের খেয়ে দিয়ে কিছু ধন সম্পদ অবশিষ্ট থেকে যায় সেটা যদি হয় সেটা নেশাবে জানা আছে আর না জানা থাকলে অন্যান্য মাধ্যম দিয়ে জেনে নেবেন এই বিষয়গুলি বা অন্য আলোচনাগুলির মাধ্যমে জাকাত প্রদান করবে অর্থাৎ মাদান এবং রমজান মাসের শেয়াম পালন করবে আর যদি তোমার কাছে ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে তাহলে বেয়েতুল্লাহ আদে করবে এই যে পাঁচটি ইসলামের স্তম্ভ এই দিয়ে আমরা ইসলামের পরিচয় দিয়ে থাকি ইসলাম কি কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে একজন অমুসলিম অথবা কোন অজ্ঞ মুসলিম বা নিউ মুসলিম ए नाम सम्पर् लक्ष्य कर लक्षण शाह वक्र जो सदान करते सब समय अपना के रखते अपना जान स्थायी जन्म सूत्र सदान कर लाला सामने आलोचना बस किस शर्त रही दावी रही अर्थ रही कलिमा भंग कारी विषय रही है सब गुल সাক্ষ্য প্রদান করা এটিকে সব ধরে রাখতে হবে শাহাদাত নেই অন্তর থেকে সবসময় শাহাদাত আছে আর মুখে উচ্চারণ আপনার এতটাই যথেষ্ট যে আপনি এটাকে স্বীকৃতি দিয়েছেন এই পথকে আপনি পাঁচবার প্রতিদিন একবার দুবার আপনার আমার খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি না হলে চলবে না খেয়াল খুশি আপনি যদি সলাত আদে করেন তাহলে আপনি কুপর বৃত্তির অনুসরণ ইর্তেবাউল হাওয়া বা তা মানে আফার আয়লা হাওয়া যেই ব্যক্তি তার হাওয়া কুপ্রবৃত্তিকে তার এলা উপাস্য বানিয়েছে মানে মনের চাহিদা পূরণ করছে মন চাইছে দুইবার তিনবার একবার কখনো পাঁচবার কখনো একবারও না এইভাবে যারা সলা তাদের করে তারা কুপ্রবৃতির অনসারী এবং তারা খেয়াল খুশির পূজা করে সতর্ক সাবধান হয়ে যাবে সালাদ কয়েম করতে হবে আমার যেমন আল্লাহ নির্দেশ দিয়েছে সেটা অধিকাংশ শোধন সম্পদের বছরে একবার আর খাদ্যদ্রব্য যদি হয় তাহলে যতবার ফসল উঠে আসবে এক ফসল বছর হলে এক ফসল দুই ফসল হলে দুই ফসল তিন ফসল তিন যখন উঠে আসবো হাকা হইয়া মহাসমাস আরজ্জল বাই তার বাইতুল্লার যে হজ রয়েছে পঞ্চম ইসলামের রক্ষণ সেটি জীবনে একবার বলেছে আল্লাহ হজ হচ্ছে একবার এর অতিরিক্ত কেউ যদি করে তাহলে সেটা নফল যত বেশি করবে সেটা নফল প্রত্যেক বন্দীগীর ক্ষেত্রে ফরজ রয়েছে আর নফল রয়েছে যদি এই শাহাদাতেন প্রথম ইসলামের স্তম্ভ না থাকে তাহলে মুসলিমই নয় অর্থাৎ কেউ যদি এলাহ শাহাদ না দেয় মুহাম্মদ রসুল্লা শাহাদ না দেয় তাহলে ইসলামই নেই পাঁচকলায়েম করা কেউ যদি না করে তাহলে সে তার ইমান ইসলামের বাস্তব কোন বিষয়টি দ্বিমত রয়েছে সঠিক মতে এবং সাহাবাই খানদের এজমাই যে ব্যক্তি পাঁচ অত সলা আদায় করে না সে মুসলিম থাকতে পারে না জাকাত প্রদান করা যদি কেউ অস্বীকার করে তাহলে মুসলিম নয় কিন্তু কারণে অলসতায় অবহেলায় যদি না দেয় তাহলে সে বড় গুণাগার বড় পাপিস্ট এই রকমই শ্যামের ক্ষেত্রে এই এইরকমই বায়িতুল্লাহর হজের ক্ষেত্রে বায়ুল্লাহর হজের জন্য সারা জীবন রয়েছে যদিও যখনই ফরজ হয়েছে যে বছরই ফরজ সেই বছরই করে নেওয়াটাই হচ্ছে ফরজ আর বিলম্ব করলে গুনাঘার হইতে হবে দ্বিতীয় দলিল দলিল কিসের বিস্তারিত যখন আমরা ইসলামের পরিচয় দিয়ে থাকি তখন এই পাঁচটি ইসলামের স্তম্ভ দিয়ে যে পরিচয় দিয়ে থাকি এটা দ্বিতীয় দলিল রসুল্লাহ ইসলাম আর একটি হাদিস বনিয়াল ইসলাম আলা আল্লাহ এই হাদিসের আলোচনার আগে প্রথম হাদিসটি সম্পর্কে বলি এমাম মুসলিম আবুহর করেছেন বর্ণনা করেছে বর্ণনা করেছেন আহ এইভাবে নাসাইতে আবু হর থেকে বর্ণিত রয়েছে আর একজন সাহাবি আবু রাজি আল্লাহ তাজ আবুজার থেকে বর্ণিত উমার থেকে বর্ণিত আবু আল্লাহ থেকে দ্বিতীয় যে ইসলামের হয়েছে বা কায়েম করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর এই পাঁচটি হচ্ছে আর ইসলাম ইসলামের স্তম্ভ এই হাদিসটি বোখারি মুসলিমের হাদিস ইমামি রহমান করেছেন এইভাবে হাদিস জানলেন যে মুক্ত আলী হাদিস কি বলছেন ইসলাম ইসলামের বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি বিষয়ের উপর প্রথম শাহাদাতে আল্লাহ রাহিলাম পরে উল্লেখ করা হয়েছে হজ কে আগে কিন্তু যেটি প্রসিদ্ধ হাদিস সেটিতে সেয়াম আগে রয়েছে আর তারপরে হজ আগে পরে কেউ করে দিলে যায় কিন্তু প্রসিদ্ধ হাদিসে যেভাবে বা সিরিয়াল এসেছে সেটাকে লক্ষ্য রাখাটা বেশি ভালো তাতে মানুষ বুঝতে পারবে যে যেটা আগে উল্লেখ করা হয়েছে সেটার গুরুত্ব বেশি পরেরটার তুলনায় যেমন শাহাদ মুার গুরুত্ব সলাতের ওপর আর সলাথের গুরুত্ব জাকাতের ওপর জাকাতের গুরুত্ব স্যামের ওপর স্যামের গুরুত্ব বায়ুল্লাহর বললাম যে কিভাবে আল্লাহ ফরজ করেছেন বাক্যের সাক্ষ্য প্রদান করা এটা প্রথম দিন থেকে রাস্কুল্লা শুরু করেছি হে মানব সকল এলাহি আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই তাহলে সফল হবে আল্লাহ আহিল্লা বলা মানে তার সাথে মোহাম্মদ রসুল্লাহ অন্তর থেকে বিশ্বাস করে জবান দ্বারা স্বীকৃতি দিতে হবে অন্তরের বিশ্বাস শুধু যথেষ্ট নয় আর মুখে শুধু উচ্চারণ করা যথেষ্ট নয় যেমন থেকে বিশ্বাস করতে হবে তেমনই তার সাথে সাথে সাক্ষ্য প্রদান করতে হবে ঘোষণা করতে হবে ওয়াকাল ইন্নাল মুসলিম প্রথম দিন থেকে শুরু করেছেন ইসলামের রসুলামের ইসলামের যে দাওয়াত শুরু হয়েছে চল্লিশ বছর বয়সে সালাত আসমানের কে নিয়ে গিয়ে ফরজ করেছেন সলাতে এর কত গুরুত্ব ফরজ করেছেন যখন মক্কা কাফেরদের দখলে যখন মক্কায় জমাৎ করা সম্ভব নয় প্রকাশ্যে সালাত আদায় করা সম্ভব নয় হয়তো মক্কা মক্কা ফরজ করেছেন এখান থেকে সলাতের গুরুত্ব বুঝা যায় জাকাতের প্রাথমিক ফরজিয়াত বা সংক্ষিপ্ত ফরজ বা সংক্ষিপ্ত জাকাতের কথা কোরআনিকিমে মক্কি সুরাতে রয়েছে মক্কাতেই জাকাতের ঘোষণা হয়ে গেছিল কিন্তু বিস্তারিত বিধি মদিনায় নেমে এসেছে রমজানের সিয়াম দ্বিতীয় হিজড়িতে ফরজ হয়েছে হজ নবম হিজড়িতে বা দশম হিজড়ির শুরুতে ফরজ হয়েছে আর ফরজ হতেই রসুল্লাহ সাল্লাইসাল্লাম বিদায় হজ করেছেন আর সেটি প্রথম হজ আর ইসলামের আর সেটি হচ্ছে সর্বশেষ হজ হজলা ষোলো নম্বর প্রশ্ন বলছেন মা মাহ শাহাদা তাই অর্থাৎ দুটো বাক্যের যে সাক্ষ্য প্রদান করাল এলাহ ইহ শাহাদান করা্লাহ আর মুহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান করা ও আশা মুহাম্মদ রসুল্লাহ এই দুটো হচ্ছে শাহাদাত দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করার দিনে কতটা মর্যাদা নিয়ে আলোচনা লেখক কি বলছেন বলছেন যে লাফিদিন ইসলাম আর মু এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদানের এত বেশি গুরুত্ব दान छा इन ब्यक्ति प्रवेश करतेम जो मुसलिम विश्वास करदान करो घोषणा कर असाद्लासीना समाज भय पर चापेना क्षमता मुहम्मद रसुल्लाटो खाली मार एसलामे शहद मरजदा महान अल्लाह इर्शाद कर যারা প্রতি বিশ্বাস নাই এর আগে বিভিন্ন আলোচনা আমি বলেছি ইমান শেখ ইসম ইমা রাহমা বলেছেন ইমান মানে হচ্ছে আত্মসদিক বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করা বিশ্বাসের সাথে মেনে নেওয়া জি তো বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করা মানে সে হাদান করা বিশ্বাস অন্তরে হয়েছে আর তার সাথে সাথে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন বা সাক্ষ্য প্রদান করছেন সুরে নুর আয়ত নম্বর বাষট্টি তাহলে মমিন হইতে হলে যারা আল্লাহ এবং রসেল প্রতি ইমানের ঘোষণা করবে বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করবে ইমান বিল্লাহ তাহলে মমিন হইতে পারে আর তা হচ্ছে পনেরো নবী করিম সালামের একটি হাদিস নিয়ে আসছেন প্রসিদ্ধ হাদিস ওমের তান ও কাতিল আমি আদিষ্ট হয়েছি মানুষ जातिर तारा लड़ाई, बाते लड़ाई जी हाँगन जुग जुगे, जुगे जुगे शर्त रही सब शर्त छाड़ा कि लोक যেটা প্রয়োজনে আর শর্ত সাপেক্ষ ইসলামে স্বীকৃত এর প্রতি আপনাকে আমাকে সকলকে বিশ্বাস রাখতে হবে ওমের তো আনো নাস আমাকে আদেশ করা হয়েছে তো রসুল কে কি আদেশ করবেন রসুল সাহাকে আদেশ করলে একমাত্র আল্লাহ রব্লা আল্লাহ আদেশ করেছে আর যখন সাহাবিরা বলবেন যে ওমের না যেমন বেশ কিছু আদিস রয়েছে আমাদেরকে আমরা আদিষ্ট হয়েছি তখন রসুল্লাহ আদেশকারী হবেন কারণ সাহাবাই করমদারিকে আদেশ করেছেন রসুল্লাহ সাল্লাম তো আল্লাহ রাবুল আলমী নামকে আদেশ করেছেন যে সশস্ত্র লড়াই করবে আল্লাহর মান্দা এবং রসুল কথা সাক্ষ্য প্রদান না করে দুটো কথার সাক্ষ্য প্রদান করতে হবে তাহলেই নিজের যান মাল সবকিছুর সুরক্ষা করে নেবে এছাড়াও অনেক সতেরো নম্বর প্রশ্ন এ হাদিসটি সম্পর্কে বলি এ হাদিসটি সমস্ত হাদিসের কিতাবে রয়েছে এমাম তিরিমিজি ছাড়া এমাম তিরমি শুধু হাদিসটি নিয়ে আসেন তার মানে বোখারি মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজা মুসনদ আহমদ সবগুলি কিতাবে এ রয়েছে আব্দুল কোন সত্য মাবুদ নেই এ কথা সাক্ষ্য প্রদান করব এর দলিল কি দলিল মানে ওহি আর ওহি হচ্ছে আল কোরআনুল করিম আর তো দলিল বলতে আমরা এই দলিল এগুলি হচ্ছে দলিল মানে ওই ভিত্তিক দলিল আর এর পরে যদি যুক্তিযুক্ত হয় যুক্তি যুক্তি পেশ করা যেতে পারে কিন্তু শুধু যথেষ্ট নয় যুক্তি মানুষের ইমানটাকে মজবুত করার জন্য আর কথাটা শক্তিশালী করার জন্য যে এতে রহস্য রয়েছে এতে হেকমত রয়েছে সেটা বর্ণনা করা যেতে পারে কিন্তু ওহির দলিলের পরে कखो पेश प्राधान्य दिए दलने मुक्ति खुजे तथभ्रष्ट आहलुर रहा निजे मत के प्राधान्य दी आहलुल असर आहलुल हदीस कुरान सोनार अनुसारी असर अनुसारी प्राधान्य आयात प्रथम महान अल्लाहर वन शाहेद्लाहू स्वयं आल्ला प्रदान कर प्रथम आल्ला सक्य प्रदान कर आल्लाजे सी दी যত জ্ঞানীগণ এসেছেন জ্ঞানীজন এসেছেন সবচেয়ে বড় ওল উল এলম হচ্ছেন আমা রসুলগণ যাদের কাছে ওহির জ্ঞান এসেছে ওহির এলম সরাসরি এসেছে যাদের কাছে জিবিআলাম ওহি নিয়ে এসেছেন আম্বিয়া রসুলকন আর তারপরে আম্বিয়া যারা সত্যিকার যারা আলমের দিন তারাও সাক্ষ্য প্রদান করেছে যত ভালো মানুষ ভালো মানুষরা আল্লাহ সাক্ষ্য প্রদান করেছে তিন নম্বরে তাহলে অলমাদের কথা বলা হইল কায়েম আর যারা সাক্ষ্য প্রদান করেছে তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তারা হচ্ছে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত और जरा तहिदे बिरोधित कर आल्लाश्य बहुत तीन अनेक एरा बिल पंथी एरा अन्यापर रहे न्याय नमन को धर्म न्याय ना शिक्कर धर्म बहुत वादे धर्म সুতরাং যারা মূর্তি পূজা করে তারা বাতিল রয়েছে যারা বলে দুই খোদা ভালোর ভালর এলাহ মাবুদ আলাদা আর মন্দির মাহবুদ আলাদা অগ্নি পূজক তারা বাতিল রয়েছে যারা তৃতীয়বাদী বিশ্বাসী তারা বাতিলের উপর রয়েছে যারা বহুত্ববাদী বিশ্বাসী দুর্গায় বিশ্বাসী দুর্গায় বিশ্বাসী মাজারে বিশ্বাসী বা প্রতিমায় বিশ্বাসী তারা বাতিল রয়েছে কায়মা বেল নয় নাই নয় এরপর প্রতিষ্ঠিত নয় বলছেন তিনি ছাড়া কোন সত্য এলাহ নেই তিনি ছাড়া কোন সত্য মাহবুদ নেই হু আল আজিজুল হাকিম তিনি হচ্ছেন আল আজিজ মহাপরাকান্ত আর আল হাকিম বিজ্ঞানময় বা প্রজ্ঞাবান সুর আল ইমরান এক নম্বর আঠারো মহান আল্লাহ আরো ইরশাদ করছেন সুরে মোহাম্মদ জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোন সত্য উপাসছেন এবং রসুল্লাম কে প্রথম সম্বোধন করছেন যার উপর ওহি নাজল হচ্ছে কোরআন ফালাম হে নবী প্রথম ভালো করে জেনে নাও বিষয়টি হে মানুষ ভালো করে জেনে নাও হে মুসলিম এটাকে প্রথম ভালো করে মুখস্ত করে নাও লাহ এখানে কোরআন এটি হচ্ছে কালিমা তৈরি আল্লাহর একত্র ঘোষণার ক্যালিমা আমাদের দেশে যে পাঁচ কলিমা বা চার কলেমা যেগুলি আছে হ্যাঁ একটি হচ্ছে কালেমা তৈ্যবা দ্বিতীয়টি হচ্ছে কালেমা শাহাদা তৃতীয় হচ্ছে কালেমা তমজিব চতুর্থ হচ্ছে কালেমা তৌহিদ বাক্যগুলির অর্থ ঠিক আছে কিন্তু এই পাঁচ কলিমায় হ্যাঁ তোর তীব্র দেওয়া যে পাঁচটা কলেমা আছে বা চারটা কলেমা আছে এগুলো মুখস্থ করতে হবে আর এগুলো ইসলামের কিছু না কোনো বাক্যগুলি সুন্দর বাক্যগুলি হাদিসা আছে কিন্তু এইভাবে ক্যালেমা বলে নেই যে এটা এই কালেমা এটা সেই কালেমা এটা এই কালেমা না না ভালো করে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই মহান আল্লাহ আরো বলেন তৃতীয় সুরে আলহরাষট্টি আল্লাহ বলছেন অমামিন এল্ন কোন উপাসন নেই এল্লাহ আল্লাহ ব্যথিত আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন এলাহ নেই কোন সত্য এলাহ নেই বাতিল এলাহ আছে মিথ্যে মাবুদ আছে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য বাবুদ নেই চার নম্বর আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই ওমা কানা মাহুবিন আর তার সাথে কোনো উপাস্য নেই তিনি একমাত্র এলাহন ওয়াহেদ এক ও একক উপাস্য আমাকে না আল্লাহর কোন সন্তান সন্ততি ছেলে মেয়ে আছে যেমন আল্লাহর কন্যা মেয়ে আর খ্রিস্টানরা বলতো ঈসা ইবন ঈসা আল্লাহর পুত্র আর ইয়াহুদিরা বলতো ওজার ইবন ওজার আল্লাহর পুত্র না না না এসব নেই ইসরা মানে ইসরায়াল্লিশ হে নবী বলে দাউ কানা মাহু আল্লাহর সাথে যদি অন্য অন্য আরো উপাস্য থাকতো কামাই যেমন বলে বহুত্ব দেব দেবী তাদের উপাস্য পূজনীয়, মাবুদ, গৌসুল গৌসল আজ মহান উদ্ধারকারী তাদের জিলানি গরিব নামাজ গরিবের দাতা হচ্ছেন খাজামুদ্দিন চিস্তি অমুক হচ্ছেন দস্তগির অমুক এই সেই এই যে বলে থাকে তাদেরকে ভালো করে বলে দাও কানা আলে আল্লাশ্য থাকতো যাদের এবার চলতো কামায় তাহলে এক সময় তারা আল্লাহর আরস দখল করার জন্য চেষ্টা করত যেমন পৃথিবীতে ঘটে থাকে বিশ্বযুদ্ধ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর एडड़ा तो बहुत होते बहुत मानव जो थो तो क्या गाय अन्न एलारा अवश्य अल्लाहर साथ एला थकतो एजाल से तलाश करत आरोश वाला वाहिद। अल्ला जीनी जीनी तारा चेस्टा करत और ताकि क्षमताच्युत कर चेस्ट करत क्या घटे मानव जैसे क्यों प्रमान करते बहु इतिहास प्राचीन जुगर इतिहास শুনেছেন আর মানছেন মুসলিম অন্যদিন এছাড়াও বহু আয়াত রয়েছে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কথাগুলিতে যেন বরকত দান করেন এবং আল্লাহ রব আমাদেরকে তৌহিদের ওপর আজীবন জীবন থাকার তৌফিক দান করেন সিবত থেকে শারীরিক মানসিক ইমানি পার্থিব সমস্ত ব্যাধি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন আলম